الحمد لله وب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فَجَعَلَهُ غَسَاءً أَحْوَى سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى وَنُيَسِّرُكَ لِلْيُصْرَى فَدَكِّ الْإِنَّ فَعَلَتِ الذِّكْرَى سَيَذَّكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ثُمَّ لَا يَمُوتُ فيها ولا তোমার মহান রামের করো যিনি সৃষ্টি করেছেন আর সুষম করেছেন করেছেন আর পথ দেখিয়েছেন আর যিনি তরুলতা উদ্গত করেছেন তারপরে ওগুলো কালো আবর্জনায় রূপান্তরিত করেছেন আমি তোমাদেরকে আমি তোমাকে পড়াবো ফলে তুমি ভুলবে না এটা হচ্ছে আমরা তোমাকে পড়াবো ভুলবে না কারণ আল্লাহ আলহিম শুরুতে জিব্রিজ আলী ইসাল্লাম যখন কোরআন নিয়ে আসতেন তখন তিনি তাড়াহুড়া করতেন জিভা নাড়াতেন বেশি যেন না বলেন আমরা স্বাভাবিক যখন মাদ্রাসায় পড়তাম বা আপনার স্কুলে পড়তেন পরীক্ষার দিন খুব পড়তেন কিনা পরীক্ষার রাত তো খুবই কষ্ট আর কোনো কোনো ক্লাস বা জমা আছে কোনো কোনো সাবজেক্টটাকে মুখ নাড়াতে হয় বেশি এটা স্বাভাবিক আমাদের প্রবণ শিখার জন্য আসতেন খুব নাড়াতেন জিব্বা আল্লাহ তাকে বললেন فإذا قرأنا فتدبروا قرآنا ثم إن علينا ضياع ثم يجب بشكرنا الله وكذا ذكر يوم كنت قران الله إن علينا جمع هو قران ايه اللي تماون جمع रखा এটা امر দইতো তারপর এর ব্যাখ্যা করে দেয়ার উপর আলী আল্লাহ নাজির করেছেন বলেন তো ইসলামের মাধ্যমে এবারে দাও এটা সল্লা আল্লাহ বলেছেন يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين فالله قادم من ذلكور وليك إحسان الأمره كريتا كيركم ذلك أقول لأمره যে তিনি তাদেরই মধ্য থেকে একজন রসুল তাদের মাঝে করেছেন আল্লাপা মোমিনদের উপর এসান করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন কিভাবে যে তিনি তাদেরই মধ্য থেকে তাদের কাছে একজন রসুল প্রায়ণ করেছেন পাঠ করে আর তাদেরকে যিনি শিক্ষা দেন ইনি কে তাকে আমরা কি বলুন শিক্ষক আর উনি বলেন মহান আর এই চারটি গুণ ইব্রাহিম আলী ইসলাম যখন দোয়া করেছিলেন কার্মাণ করছেন তো নির্মাণ করছেন দোয়া কি করছেন বলছেন তপাল ইন্ন কেবোহীম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 নির্ম বল عدد صديقه جيلاً إسماعيل عليه السلام طبنا هذا جعله حجي وكاد أن ترى أمره وحالا ديكتب أن ترى مقام إبراهيم ربنا وابعث فيهم وإذ يرفعوا إبراهيم القواعد من البيت وإسماعيل إبراهيم عليه السلام إسماعيل عليه السلام উপরে দেয়াল তুলছেন আর করছেন ঠিক না কারণ কবুলের মালিক আমরা নয় কবুলের মালিক আল্লাহ তো আপনি ইবাদ করেন ভালো আলহামদুলিল্লাহ অহংকার হয়ে গেছে হ্যাঁ আশা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কবুল করবে এবং আল্লাহর কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ আল্লাহা তোমাদের দোয়া কবুল করবে বিশ্বাস থাক আল্লাহ আল্লাহ কবুল করবে তুমি মনে মনে বসো فصات قريار كنت كل دي تكاينا आवाज ربنا, ربنا ظلمنا ربنا ظلمنا انفسنا و لم تغفر لنا وترحمنا لنكونا من الخاسرين هنا هذا كله امين صح كوب كويس ممتاز কিন্তু আপনি দেখলেন না মন থেকে বলছেন কিনা দোয়া করেছেন জীবনে একদিনও হাত তুলে দোয়া করেছেন বলে যদি প্রমাণ থাকতো তাহলে আমরা এটাকে সুন্দর জানতাম বুঝলেন করার পরে জামাতের সাথে করেননিও করেন একা কি ভাবে তাই নবী করিম আমল কি আমল কার করেন ইসায় আমল কার করেন অমুকের তাহলে আপনি কি রকমকে আদর্শ মানলেন ইব্রাহিম আলী ইসলাম দোয়া করছেন ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا رسولاً منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم يا رب تمي إذير ما جاء إذير مدتك إكتون رسول برايرا لك تقول شون دردت إذيك شدك جالبنا منا আর এবং শূন্য আপনার কাছে যে বিবরণ পেশ করছে আমাদের পালন কর্তা আমাদের মালিক এদের মাঝে এদেরই মধ্য থেকে একদম রসুল প্রায় আপনি বলেন তো এদের মাঝে এদেরই মধ্য থেকে এইসব লোকজন যারা এখানে আছে মানুষ ইসমাইল আলী ইসলাম মানুষ ইসমাইলের বংশধর যারা ওরা কি মানুষ পরবর্তী যারা আছে ওরা কি মানুষ তাই এই মানুষদের মধ্য থেকে এই যে দোয়ার যে রসুল বলা হয়েছে বলুন আর ইসমাইল ইসলামের সন্তান থেকে ইসমাইল আলী ইসলামের সন্তান নেত্রীকে একই রসুল এসেছেন যিনি হচ্ছেন বুঝতে পারছেন তাই এখানে উদ্দেশ্য কোন নবীদ রসুল্লাহ আমাদের নবী এবারে যখন আমাদের নবী হলেন তাহলে অধিবাসী যেভাবে মানুষ এইভাবে এই নবী কি মানুষ আছে আপনার কথা হচ্ছে পদ লিখিয়ে দা স্পষ্ট দিলেন বলেন না কিছুটা তাদের কত ঠিক আছে নিয়ে দিল করে নবী করিম সাহেবের বংশ করম আছে محمد بن عبد الله بن عبد المطلب بن هاشف بن عبد المناب بن قصيب بن كلاب بن مراب بن كعب بن لويب غالب فيهر بن مالي عاشي كلا اكلم وي فيهر قريش لدي صلى الله عليه وسلم كم شكرون برم وجود تارباب أموك تارباب أموك تارباب أموك تارباب যদি নবী করিম সালাম মানুষ না হতেন তাহলে তার বাপ থাকতেন মানুষ যদি না থাকতেন তাহলে মা থাকতেন এবার এই রসুলের গুণ কি ভালো করে বুঝবেন ইব্রাহিম আলী ইসলাম করে করেছেন এই রসুলের জন্য পাঠায়ন করেছি রহমতাম কিরকম রহমত এর উদাহরণ দিয়ে কেউ শেষ করতে পারবে না যেদিকেই তাকালেন সেদিকেই আলমিনের আদর্শ গ্রহণ করোনা তাহলে তুমি কি রকম রহমতুল্লাহ আলমিনকে বললে সালি আসসালামী কি করেন এই রসুল কি করেন أَضْنَيْنَا وَبَعَثْنَا فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِي هذا एक जो رسول तादी मजे तादर मजे तादी मद्दत की प्रेरणा करो जिनी तादर के तुम्हार किताब पढे सुनावे यतनो عليهم आयاتك तमाम আবেগ জন্মে ইমান তাজা হয়ে গেলেন যদি আপনার ইমান তাজা না হয় তাহলে বুঝুন আপনার মধ্যে কি আছে রোগ আছে রূপ রোগ সরাতে হবে আল্লাহর কালাম করবে আর ইমান তাজা হবে না এটা হবে না কারণ স্বয়ং নিজে বলেছেন আর যখন আল্লাহ কালাম পাঠ করে শোনানো হয় তখন তাদের ইমান এই জন্য সরাত পড়বে আর কি করে অত এখানে এত আলিহ্ন আর তাদের কি শিখান কিতাব ফতেহ শুদ্ধা আছে না আপনারা তিন বক্তা ইমামের পিছনে পড়েন ইসা সজাফ ইমাম সাহেব জড়িয়ে পড়েন কিনা আল্লাহামদুল শুনেন কিনা আল্লাহাম সবসময় শুনেন কিন্তু শুদ্ধ না যেহেতু শিখেন হ্যাঁ তাহলে শোনা এক কথা আর কথা নিজে পড়ে শোনান এবং তাদেরকে শিখান নিজে পড়ে শোনা আবার শিখান ওই আল্লি তো কিতাব শিখান আরেকটা শিকার আরেকটা জিনিস শিক্ষ এবারে বলেছেন তোমরা জেনে রেখো আমাকে কোরআন দেয়া হয়েছে আর এর সাথে আর একটা কিছু দেয়া হয়েছে আর এই হচ্ছে বলেছে নির্দেশ শুনে আপনি সলাত কয়েম করতে পারবেন সলাধ আদায় করতে পারবেন না আমি এমনি পরে ওগতো নামাজ। কি বাকি মুসালা? لازم হليس الطريقه كيفيه পদ্ধতি শিখতে হবে নবী সুন্নাহ শিখতে হবে নবী صلى الله عليه وسلم। আচ্ছা জানতো যারা নামাজ যারা নামাজ তাদের বিধান কত্তে শিখবেন? বলেন তো কত্তে কিন্তু সরাতের কথা আছে ইঙ্গিত সনাতের কথা কিন্তু আর তিনি তাদেরকে পা করেন তাদের আত্মশুদ্ধি লাভের জন্য যাবতীয় ব্যবস্থা করে দিন পথ শিখিয়ে দেন তাহলে পীরের প্রয়োজন আছি মন পাক করতে হলে পীরের মন বল করতে হলে পীরের যুগ অনেকে হয়তো পীরের ছিল এখনো হয়তো অনেকে আছে টান আছে আমার পরে পিরেরা আসবে তোমরা পিঁড়িদের অনুসরণ করবে কোন হাদিসে আছে পারে আমি আজকে থেকে আবার বুঝলেন জিনিসটা ভালো করে বোঝা দরকার আর বর্তমান জমানায় বুঝেন তো বাংলাদেশে কত লক্ষ পীর রয়েছে একটা গালি দেয় না পথ এইসব দলাতলি থেকে বাসা তা হচ্ছে পুরাণ আর সুন্দর আকারে করা অবলম্বন করি যে তরিকা আমাদেরকে বলে দিয়েছেন মন কা সব তরিকা কে বলেছেন বলেন পুরোপথ বাদ দেন যে পথের কথা যে পথ আমাদের জন্য কল্যাণ করি কি ধারণা শুন এই কিছুটা আপনাদের কি বললাম সানুকরি উকা এর ব্যাখ্যা করতে গিয়ে সামনে আবার দেশে আসছে দেখেন আমি আপনাকে পড়াবো আপনি ভুলবেন না তবে আল্লাহ চা আল্লাহ যদি আপনি এখানে কোন উদ্দেশ্যে এসেছেন আপনার উদ্দেশ্য আল্লাহ জানে কিনা আপনি মসজিদে যান কোন উদ্দেশ্যে গেলেন আল্লাহ জানে কিনা আল্লা করছি কারণ আমি এটা ভালো করে বললাম কারণ কেউ কেউ আছে হয়তো কোনো আরো আমার বক্তব্য শুনে বললাম মুখ দিয়ে উচ্চারণ করা এটা কি হচ্ছে মন থেকে বের হয়েছে আপনার মনে আছে আমি বের হচ্ছি চলাফ করার জন্য আপনি উজু করলেন বা দাঁড়ালেন আপনার এই আমাদের দিন সর্বপ্রথম তিন ব্যক্তি সর্বপ্রথম তিন ব্যক্তিকে দিয়ে যাহার নামের উদ্বোধনী করা হবে একজন হলেন আলী আরেকজন হলেন সাহিদ আর আরেকজন আল আমি তাকে জিজ্ঞেস করবেন আমি তোমাকে এরকম নিয়ামত দিয়েছিলাম তুমি কি করলে সে বলবে তুমি যেভাবে আমাকে ইলিম দিয়েছিলেন সেভাবে আমি তোমার পথে লোকজনকে আহ্বান করেছি হক বুঝিয়েছি তোমার পথে আল্লাহ বলবে যা করেছ তুমি দুনিয়া কামাই করার জন্য করেছ আমার জন্য করেনি করণি অধেব ফেরিস বলবেন যমুক করে ধান্য হ্যাঁ এরপর, আরেকজন সখি দান সর্বত্র আল্লাহর মতো এ করত টাকা পয়সা ছিল গন্ধ ছিল আপনাকে জিজ্ঞেস করবেন আমি তোমাকে তুমি কি করবে বলোতো সে বলবে মাদ্রাসা বানিয়ে দিয়েছি অমুক জায়গায় এরকম সহযোগিতা করেছি গরিবদের জন্য এরকম ঘরবাড়ি বানিয়ে দিয়েছি মুসাফিরদের জন্য মুসাফির বানিয়ে দিয়েছি সর্বত্র ব্যয় করেছি তোমার উদ্দেশ্যে আপনারা হাজির শুনিনি শুনেছেন তো আচ্ছা আমি নিত্য আরেকটা শহীদ জিজ্ঞেস করবেন তোমাকে আমি এরকম শক্তিশালী করেছিলাম শক্তি দিয়েছিলাম বিভিন্ন নিয়মে তোমাকে দান করেছিলাম তুমি কি করলে বলো তো সে বলবে ও আল্লাহ তুমি যেভাবে দিয়েছিলে ওইভাবে আমি তোমার তোমার দিয়ে যান আর মান প্রমান করেছি এমন কি তোমার দিনের ঠান্ডা ব্রোধ করার জন্য আমার প্রমাণ কি বলবেন জন্য করেছ দুনিয়া কামাই করার জন্য নাম কামাই করার জন্য লোকজন বলবে ব্যক্তি ছিল বাবার তো আল্লাহ কি বলবেন ভাইয়া এই যে তিন ব্যক্তি কাজ করলো মুখ দেখি তারা বলতো আমি আল্লাহর জন্য কাজ করিনি এরকম করতো নাকি না বলতো আল্লাহর জন্যই করেছি করতো কিন্তু মনে ব্যাপারটা কে সত্য ইয়াদ মুসলমান ভাই এক নম্বর হচ্ছে অনুসরণ আরেকটা হচ্ছে বলে কিনা কিন্তু তোমার মেয়ে কাজ কি না গালিগালাজ করবেন না এত তাড়াতাড়ি অনেক লোক বুঝেনা বক্তব্য দিলেন একটা না না হয় না হয় না বুঝে না কিন্তু ভিতরে না দুজন বলবে কিন্তু বড় বক্তা সবচ লাগে রাখি আল্লাহ আপনার মনে কি আছে আপনার বুকে কি আছে আর মুখে কি আছে সবই আল্লাহ এরপরে আমি তোমাকে জান্নাতের জন্য তোমার পথ সহজ করে দিবান ইস আমারই জান্ন অন্যদিকে এই পথ দিন ইসলাম ইমাম যদি থাকে দিন সহজ দেখেন কত সুন্দর আপনি দাঁড়িয়ে যদি সদাত আদায় না করতে পারেন তাহলে বসে পড়বেন দিন সহজ কিনা বসে পড়তে পারে শুয়ে পড়েন কত সুন্দর সহজ বিধা দেখেন পানি দিয়ে ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট বর্তমান তাই না আলহামদুলিল্লাহ আচ্ছা গরম পানি ব্যবহার করা যদি নিশ্চিত হয় পথ আছে আরেকটা বলুন বুজন মুশকিল পথ কি করেন একটা দুইটা নজির আপনারা নিজেরাই দেখুন আমাকে বলবেন আমি বলে দেব কিরকম হয় কারণ আমি ওই পথ এসেছি আমাকে ওই পথ ডিঙ্গিয়ে ওই পথ পরিত্যাগ করে নবী করিম সোল্লা ইসলামের সুন্নদের পথে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ একটি কথা একটা যোগ্য যখন আমি এক আমাকে বাধ্য করে কোন এক পিত করেছিলেন ছোটবেলায় এক পর্যায়ে আমি তাকে বলেছিলাম এ কাজটি কিরকম হবে তিনি আমাকে বলেছিলেন ওই পীর তুমি রবির শূন্যতের উপর আমল করো তাহলে এটা দেখতে পাবে বলি আলহামদুলিল্লাহ ওই বীর তার মুখ থেকে ভালো হতে চলে উনি আমাকে বলেনি যে এইরকম করো এরকম করো তিনি বললেন আমার ভাইরা যে যেখানে আসেন পীর ফকিরেরা যারা আছেন আমি তাদেরকেও বলছি আসুন ওই পথে যে পথে ছিলেন মোহাম্মদ রসুল্লাহাম হয়তো ভারতীয় কিছু শান্তি কিন্তু আসলে শান্তি নাই যেহেতু এটা নবীর তরিকায় হয় না নবীর তরিকায় যেকোনো আমল হবে অবশ্যই অবশ্যই আপনি শান্তি পাবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝানো তোমার জন্য আর এই যে আমাদের যে শরীয়ত এর মধ্যে সীমা তিক্রম নাই আবার ত্রুটিও মাঝে কত সুন্দর উদাহরণ অনেক দেওয়া যায় কিন্তু আজকে যেহেতু সুরা শেষ হচ্ছে না বছর আলোচনা করেছি das samne to dikhti hai un yastum kalil yusra tar par fa zakil in faatil dikra sayadakum man yakhsha wa yatajannabaha al asha alladhi yuslan na al kubra thumma la হবে আপনার যাবেন আগে গিয়ে লোকজনকে বলবেন দুইটা মেয়ে কথা বলতে চাই এরকম আমাদের হয় কিনা আমাদের ছেলেরা অনেক নিরুৎসাহিত দিবেন একটু কষ্ট হতে হবে মানে কষ্ট করতে হবে কষ্টের শিকার হতে হবে আপনাকে যদি আসেন কত কষ্ট করলেন দিন পচার আপনি একটু কষ্ট করবেন না আপনার ভিতরে আল্লাহ আছে তো আপনি উপদেশ গ্রহণ করবেন আপনাকে বলা হলো ভাই আপনি সহাগ করেন আল্লাহকে ভয় করুন সব মানুষ তো কয়েকজন লোক আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেন আমি রাত্রে পর্যন্ত ডিউটি করি বড় বছর আচ্ছা আপনি দেখেন তো যদি আপনি ত্রিশ দিনের মধ্যে একদিন একদিন যদি ডিউটিতে না যান ডিউটি না করেন কফিল আপনাকে কত আদর করবে তাই না আদর করবে তবেশে কারণ তাহলে সারাদিনের ভেতর কেটে আসে কি না ভাই এইটা বুঝো এইটা বুঝো আর সব করতে কষ্ট বারোটা পর্যন্ত আপনার আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্য থেকে আপনি যা কামাই করবেন তার কতটুকু আপনার শুনেন যা আপনি খাবেন তা যা পড়লেন তো আপনার যা সৎকার করলেন আর যা রেখে গেলেন না বলতো তোমাদের মধ্যে থেকে কি আছে যার কাছে তার উত্তরাধিকারীদের মান বেশি পছন্দ ভালো তার নিজের মাল থেকে এরকম আছে আমার কথা বুঝতে আমার প্রশ্ন না মাল মিন তোমাদের মধ্যে থেকে কে আছে যে তার উত্তরাধিকারীর মালকে বেশি ভালোবাসে তার নিজ মাল থেকে বুঝলেন তো আপনার বউ আপনার উত্তরাধিকারীর মাল আপনার কাছে বেশি প্রিয় না আপনার নিজের মাল বেশি প্রিয় নিজের মাল বেশি প্রিয় কেউ নিজের মাল বেশি প্রিয় একটু চিন্তা করুন আমি তো হয়তো বল না আমার নিজের মান বেশি প্রিয় উত্তরাধিকারীর মান কিন্তু বাস্তবে উল্টা বাস্তবে উল্টা যখন একটু অসুবিধা হয়তো অবস্থায় আপনি কার মনকে বেশি পর্যন্ত করেন নিজের মনকে না আপনার ছেলে মনকে হাস মুল্লা উনি আমি লক্ষি আল্লাহ আমাদেরকে বুঝার তো ফির নিজের কত করি ভাই কে আমি সাথে থাকবে আপনার ভাই আপনার সাথে থাকবে আপনার স্ত্রী আপনার সাথে থাকবে আপনার মা আপনার সাথে থাকবে আপনার সাথে মূত্র কে হয় আপনি যদি মূত্র কে হন আপনি যদি নিয়ম তান্তিক বিধিবিধান পালন করে থাকেন আর ওরা যদি পালন করে থাকে তাহলে সবাই একসাথে আরেকজনের সাথে থাকবে আর বন্ধুত্ব কে আমতের বন্ধু থাকবে ঘুষ খান বন্ধু থাকবে সুদ খান বন্ধু থাকবে আলানি করে জিনা করে বিচার করে হারাম বন্ধু থাকবে না কষ্টই দরে ওলা রব বলেছেন আল الاخিলাউ ইয়ম ইদিন বা'দহুম লিবা'দিন আদুউ ইল্লিল মুত্তাকি তাই আমরা সকলকেই মুত্তাকি হওয়ার চেষ্টা করা দরকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তেমনি আমাদেরকে মুত্তাকীদের অন্তর্ভুক্ত করুন আমিন সাইয়্যাল্লাযী তাকাউ মিন ইখশা কে উপদেশ গ্রহণ করে কিন্তু আল্লাহ যে বলছেন মরমেও না জিন্দাও থাকবে না তার মানে কোনটা এমন জিন্দগিটা থাকা না থাকাই সমা ভাই ভয় قالت لا يسمع اليمنى من أین يسكن أحباء ينسف Freaking رب result大ati multiple dah 큰 Stellارات Go치ez Bill Itmatsabers Briggen 9 militaireiams elat Ge Whitey شاب english grecer принципе distributed there itadmi chat.us.و影arde the發flwertISent পানি চাইলেন আবার পানি তো গরম ফুটন্ত পানি ওই যে আপনি যখন রান্না করেন গরম তেল কিরকম হয় ফুটে অথবা পাতির ওই সি উঠুন তেলের মতো বা পানির মত যখন আপনি আপনার সামনে পেশ করা হবে আপনি তো হাতে নিবেনিবার জন্য ত্রিশটা নিবার উদ্দেশ্যে যখন খুলবেন অথবা সামনে সাথে সাথে আপনার চেহারা জলে ছাড়িয়ে জানিয়ে দিবি এই হবে বাবা আবার যদি খায় ও তো তবুও পার যখন পানি খাবে তখন নারী করে তার নিম্ন নিম্ন দেশ দিয়ে বেরো হয়ে যাবে ওই নিরীহ আচর এরকম ভাবে তার শাস্তি হতে থাকবে জাহাজ নামে আমাদেরকে শিক্ষা দিয়েছে দোয়া বলেছেন কিছু মানুষ আছে যা বলে আমাদেরকে দুনিয়া দাও আল্লাহ বলেন দুই গাওয়া খান মাসাল না হয়নি তাড়াতাড়ি করে ব্যাংক থেকে পয়সা উল্লেখ কাজে লাগান কোন অংশ নাই আর যারা ভালো তারা দোয়া করে খেয়াল করেন যারা ভালো কি দোয়া করে قل يا ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا النار جরা হল তা হল ও আল্লাহ তুমি আমাদের কে দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগ আযাব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ এটা হচ্ছে ভালো লোক দোয়া আমরা উসমান সাঃ একটাই বিশেষ করে প্রমাণিত আছে তা কি রুকনি মানে যদি কুকুল হয়ে যায় আর কি চাই চাইছে বলেন আর কি চাই আর একটা এবারে যখন আপনি আল্লাহ কে বললেন ও আল্লাহ আল্লাহ বলে মুক্তি করে মুক্ত করে দিলাম যখন রব্লা আল্লাহকে মুক্ত করে দিল তখন আপনি কোথায় নিশ্চিত এরা যা করেছে এর অংশ তারা অবশ্যই এদের হিসা ওরা আল্লা আমাদেরকে হেফাজত করুন ওই আখরাতের জন্য আমরা অগ্রসর হই কি বলে নিঃাব যখন বা গান বাদ্যন্ত্র শুনে মানুষ তখন ঘুম আছে না মসজিদে আসলে ঘুম যদিও আমরা রহমতের মজুষ ঘুম আসার কথা কিন্তু সলাফের শারীরিক দিকে প্রমাণিত হয়েছে তারা বলছে আল্লাহ ইলমি মজির ঘুম আসা এটা শুভ লক্ষণ না বুঝতে পারছেন তাই বলে খালি নৌ আমাদেরকে তুমি হেফাজত কো ভয় করে যারা আল্লাহ কে ভয় করে যারা আল্লাহ কে ভয় করে তারাই আল্লা করবে উপদেশ গ্রহণ করবে আর উপদেশ থেকে ওই বড় আগুন আগুন আর বুঝলেন তো আপনারা জাহান নামের আগুন কত বড় দুনিয়ার আগুনের তুলনায় উনসত্তর গুণ যেত সুস্বিতা তার বেশি কত গুণ বেশি উনসত্তর গুণ বেশি এই দুনিয়ার আগুন ওটা এরকম ইনালিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। তারপর আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বশীভূত করো। আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস বশীভূত করো। আমিন। আল্লাহ তুমি পরা যাবে কই জাহান্নামে আর যারা ভালো পরা যাবে কই জান্নাতে কিন্তু একটা হ্যালুসিনেশনের আমরা ইহতাজাতিল জান্নাত ওয়াল نار আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জান্নাত আর জাহান্নাম পরস্পর তাদের বিতর্ক হল বিতর্ক জাহান্নাম বললো আমাদের আমার মধ্যে দুর্বল আর ঠিকানা বলি আলহামদুলিল্লাহ আপনি যদি ভালো হয় শেষ কত গরিব আছে কোথায় যাবে। ধনী হয়ে গেল তুমি গরিবের মতো চলো আমার রবি চলাই করতেন অহংকার করতেন চার জন্য অহংকার ছিল না নম্রতা ছিল আমার নবী সাল্লাম মিসকিনদের মতো বসে খাবার ক্ষেত্রে বলতেন আমি অহংকারি না আমি বড়াই করি না আমি মিষ্কিনের মতো খাই মতো খাই সভার তাই যদি মিসকিন মিষ্কিন হয় তাই জানি আর আপনার নবী করিম বলেছেন গরিবেরা ধনীদের পাঁচশত বৎসর আগে জানে প্রবেশ করবে আপনি গরিব আছেন আপনি যে অবস্থায় আছেন আমাদের সুক্রিয়া দেয় করবেন আলহামদুলিল্লাহ হালাল কামাই করার চেষ্টা করুন কিন্তু হালাল করবেন না এগো বলে শুধু হালালে কিন্তু মানুষ ধনী হয় না কিছু এদিক সেদিক করতে হয় তাহলে ধনী হয় ধনী এমন ধনের প্রয়োজন নাই যে ধনের কারণে আপনাকে জাহান্ন হয়ে যেতে হবে ঠিক আমি ওই গরিবীকে পছন্দ করি যে গরিবের মাধ্যমে আমি জানো এমন ধনকে আমি চাই না যেতে পারে আমরা আল্লাহ তুমি আমাদের সকলকে দাও তুমি আমরা কল্যাণ দাও یا ربنا انت مولانا اغفر لنا وارحمنا وتقبل علينا انك انت التواب الرحيم یا رب ہمیں اور رحم اف کر ہمیں اور مغفرت کے معفو دنیا سب مست مسلمانوں کے معفو اللہ تم ہمیں سب کو تمہارا محمد سنت پر ہدایت اور توفیق دے امین نبی کریم صلی اللہ علیہ وسلم আমাদের হেফাজত করো আমাদের হেফাজত ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرات حسنة وقنا عذاب النار وصل الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خير